আর সেটি হচ্ছে আশুরার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কয়েকটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে আশুরা দিবসটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত আমরা দীর্ঘদিন থেকে আশুরা দিবসের সম্পর্কে জানি এবং আসলে দিবসকে আমরা বিভিন্ন ভাবে এই দিবসটি পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছি তাৎপর্য আমরা যখন আসে কি দিনের আশেপাশে যখন কাছাকাছি সময় দেখা দেয় তখন বিভিন্ন বস্তুদের মেম্বর থেকে আমরা শুনতে পাই এই দিনের তাৎপর্য আলোচনা করা হয় থাকে অনেক দীর্ঘ কথা বলা হয় থাকে এই দিনে আল্লাহ সুবাহ তালা असमान जमीन सृष्टि कलम सृष्टि करोचना मूलत आद की सुबह असुरे आसमान जमीन लौह कलम आकाश पताल आदम सबकि सृष्टि कर दिन তাহলে এই তথ্য আমাদের কাছে থেকে আসে এই দিন আসলে কি ঘটনা ঘটেছিল আর আমরা যেই আমাদের মেম্বরগুলো থেকে আমাদের ক্ষতিবদের কাছ থেকে আমরা যে কথাগুলো শুনতে পাই এগুলোর মাঝে আসলে কোথায় পার্থক্য রয়েছে সব এ বিষয়ে রহমতুল্লাহ ইতের মধ্যে দীর্ঘ আলোচনা করেছেন তিনি বলেছেন আসলে দিবসে তাৎপর্য নিয়ে মূলত অনেক বর্ণনা পাওয়া যায় এবং এই বর্ণনার অধিকাংশ বর্ণনাগুলোই মূলত ইসরায়েল রাওয়ায়ত যেগুলো বলি ইসরায়েল বা ইহুদিরা বর্ণনা করেছে ইহুদিদের ঘটনা থেকে যেগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোর কোন ভিত্তি শহীহাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায় না অথবা এই রাওয়ায়তগুলোর ভিত্তি আছে কিনা সেগুলো তালাশ করে পাওয়া যায় না বরং নজব লাই আলাই কথা উল্লেখ করেছেন যে এর প্রায় সবকোটি রেওয়ায়তেই ইস্কাইলি রেওয়ায়ত এবং দুর্বল গ্রহণযোগ্য রেওয়ায়ত নয় এই দিনে আল্লাহ আসমান জমিন সব সৃষ্টি করেছেন লৌহকরম সৃষ্টি করেছেন বলা হয় থাকে এবং সবকিছু দিনেই হয়ে যাবে এদিনেই সংগঠিত হবে এই যে বিস্তারিত ঘটনা বনা করা হয় থাকে এ দিনে তাৎপর্য নিয়ে এটি আসলেই মানে এই দিনের তাৎপর্য এর ক্ষেত্রে আমাদের নিজেদের অনেক বেশি অতিরিক্ত বর্ণনা বোন ইসরা কেন এ করেছে বা ইসরায়েলের মধ্যে এত বিশাল তাৎপর্য তুলে ধরার কারণ কি কারণ হচ্ছে মূলতাম যখন আসলেন তখন বিষয় সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করলেন তখন তারা যে তথ্য দিয়েছে যে এই দিন আল্লাহ সুবাহি সেরাতাম এবং তার ওম অর্থাৎ বন ইসরা আল্লাহ সুবুল্লাহামী ফেরাউন এবং ফেরাউনের কোনো থেকে আল্লাহ দিয়েছিলেন। এবং এটাই আমরা সহিহাদিসের মাধ্যমে পেয়ে থাকি কিন্তু বন ইসরা যখন পরবর্তী সময় তাদের কিতাব থেকে তাদের দিন থেকে এবং মুসা আলি হিসালামের নির্দেশিত জীবন বিধান থেকে জীবন ব্যবস্থা থেকে দূরে সরে গেল তখন তারা এই দিনের ফজিরত বর্ণনা করার জন্য এই দিনকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য এই দিনের গুরুত্ব মানুষের কাছে আরো বেশি শক্তিশালী করার জন্য এই দিনের অনেক ফজিরত নিজেই তৈরি করে নিয়েছে কোন একটা বিষয়ের ফজিরো বর্ণনা করা নিজের পক্ষ থেকে সেটাকে অনেক বেশি ফজিরত তুলে ধরা এটা যেমনি ভাবে এই উম্মের একদম লোক এই কাজটি করেছে ঠিক তেমনিভাবে বন ইসরা লোকরা করেছে তাই তারাই এই আসল দিবসকে তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য এর ফজিরত অনেক বেশি উল্লেখ করে দিয়েছে আর সেটাই মূলত বন ইসরায়েলের রেওয়ায়তগুলো যখন আমাদের কাছেও এসে পৌঁছেছে তখন আমরাও সেগুলো রেওয়াত করা শুরু করেছি এবং আমরা মনে করি দিনের গুরুত্ব মূলত যত বেশি আমরা এই দিনের বলতে পারি ততই গুরুত্ব বৃদ্ধি পাবারটি এমন একটি উল্লেখ করেছেন এটি ইমাম আহমদুল রাহমুল রহমতুল মোস্তাদের মধ্যে বর্ণনা করেছেন হাজি যে এদিনটি সম্পর্কে একটি রেওয়ায়তের মধ্যে রয়েছে যে এই দিনে নুহ আলি যে কিস্তি তৈরি করেছিলেন এবং নুহআল ইসালাম যে প্লাবনের মুখোমুখি হয়েছিলেন তার সম্প্রদায় যে প্লাবনের মুখোমুখি হয়েছিল ওই প্লাবন থেকে এই দিনে নুহ আলী ইসালাতামের কিস্তি জুদি পাহাড়ের পাদদেশে এসে থেমে গিয়েছিল বা অবস্থান নিয়েছিল অবতরণ করেছিল এই বন্যাটি নিয়ে আলেন্দ্র মধ্যে বিতর্ক রয়েছে এটাকে এতটুকু বর্ণনা গ্রহণ করার মতো মানে ধারাবাহিকতা রয়েছে পরম্পরা বিশ্লেষণ করে বুঝা যায় আব্দুলাইবা আব্বাসম থেকে এই হাদিসটি সৈবরির মধ্যে এসেছে আঠারোশো নম্বর হাদিস যেখানে রাসুল উল্লাহ সাল্লাহ আলমে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই দিনটি কেন এই দিনটির গুরুত্ব তাৎপর্য কি কারণে একটি কারণে এই দিনটি তাৎপর্য সেটা হচ্ছে আল্লাহকে সাহায্য করেছেন এবং ইসরায়েল আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয় ফেরাউন এবং আল্লাহ থেকে তারা বিজয় লাভ করতে পেরেছিল তাই এদিনের তাৎপর্য মূলত এভাবেই এসেছে। সুপ্রিয় দর্শক এই দিনের তাৎপর্যের সাথে আরেকটি বিষয় জড়িত রয়েছে সেটি হল এই সুরাহ সাল্লা সাল্লাম এই দিন আসুরার এই দিবসের সিয়ামকে রসুল্লাহ আমাদের জন্য পালন করতে রসলাম নির্দেশ দিয়েছেন নিজেও সিয়াম পালন করেছেন আবার সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন তাই এদিনের তাৎপর্য আরো বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র এতটুকু যথেষ্ট যে এই দিনের তাৎপর্যের জন্য যে আল্লাহ সুবাহ তার রহমত নাজিল করে এদিনে মুসা আলী ইসারতালাম এবং গরি সাহেলকে সাহায্য করেছেন উপরন্তু আল্লাহ নবী সাল্লা এই দিনে শিয়াম পালন করেছেন শিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন তাই আমরা বুঝতে পেরেছি যে তাৎপর্য আরো বৃদ্ধি পেয়েছে যেহেতু সিয়াম এই দিনের শিয়াম পালন করার বিষয়টি নবী সাল্লা আলী সাল্লাম গুরুত্ব দিয়েছেন নির্দেশ দিয়েছেন সুপ্রিয় দর্শক এখানে আরেকটি বেশি গুরুত্ব বহন করে সেটি হচ্ছে এই আল্লাহর বান্দাগন যখন আল্লাহ হাব্বুল আলমিনের পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে তখন আল্লাহর বান্দাদের করণীয় কাজের মৌলিক একটি নির্দেশনা হচ্ছে এই যে আল্লাহর বান্দাগণ যখন ভালো কাজ করবে তখন আল্লাহ হবুল আলহামিনের এই ভালো কাজের জন্য আল্লাহর কাছে আর রসল উল্লাহাম বলেন এই হাদিসের মধ্যে ইনাসাবাত হুসাররা যখন তাকে কোনো আনন্দময় বিষয় পেয়ে বসে আনন্দময় কোনো জিনিস সম্বাদ তার কাছে আসে তখন সে আল্লাহ হবুল সুক্রিয়া আদায় করে এটা তার চিন্নখায়ের কল্যাণ হয় আর দেখা গিয়েছে আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে এ তাৎপর্য হচ্ছে এই যাতে করে আমরা আল্লাহ হাব্বুল আলমিনের সাহায্য যখনই পাবো যখনই আল্লাহ হাবুল আলমিনের অনুগ্রহ আমরা পাবো আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে জীবনের বিভিন্ন পর্যায়ে যখন আল্লাহ তাল্লাহ সাহায্য আসবে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ হাবুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে সুক্রিয় দর্শক শুক্রিয়া আদায় করার সাথে একটি বিষয় জড়িত আর লক্ষ্য করেছেন যে মুসা আলী হিসার কিভাবে আল্লাহ শুক্রিয়ার সাথে আল্লাহর আনুগত্য গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আবুল আলমিনের এবার গুরুত্বপূর্ণ বিষয় তাই ইসলাম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ দিবসকে ইসলামের মধ্যে আল্লাহর সুক্রিয়ার সাথে সম্পৃক্ত করেছে এবং তার সাথে আল্লাহ রাব্বুল আলমিন আবিষ্কার সম্পর্ক রয়েছে না আল্লাহ রাব্বুল আলমিনীর এবাদতের সম্পৃক্ততা রয়েছে এটাই প্রমাণ করে যে মূলত এই দিবসগুলো কোন সঠিক দিবস নয় সেগুলো আমাদেরকে পালন করতে বলা হয়নি বরং নবী সাল্লাহ এই আশুরা দিবসের তাৎপর্য আমাদের কাছে তুলে ধরেছেন তাই রবিশালাম নিজেও শিয়াম পালন করেছেন সাহাবিদেরকেও শিয়াম পালন করতে বলেছেন আসুন না আমরা এই দিনে শিয়াম পালন করি আল্লাহ সুত আমাদেরকে কবুল করুন